আসসালামুকম্বর আলহামদুলিল্লাহ ও সলাতাতসালামুআ রসুলিল আউজবিলজিম বিসমিলাম আদম ওফিলব্রবর ও রকন তব ওফতআ না তফদীলা প্রিয় দর্শক আমরা বিগত পর্বে मानुषर जो मौलिक अधिकार इसलाम निश्चित कर मध्य गुरुतवपूर्ण अधिकार विभिन्न दिक्कत आलोचना कर सर्वप्रथम बेसिक जो रईट इसलमान जो निश्चित कर हाय मानुष जीवन अधिकार जीवन निरापत्ता जीवन निरापत्ता विघ्नित करते एम प्रति पदक्षेप के इसलम অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ করেছে সে বিষয়গুলো আমরা আল্লাহর কোরআন এবং নবীর সুন্না থেকে আলোচনা করেছি দ্বিতীয় আরেকটি অধিকার আমরা বলেছিলাম সেটি হলো হাক্কুল কারামাহ মানুষের সম্মান এবং মর্যাদার অধিকার আল্লাহ আল্লাহরুল আলমিন মানুষকে সম্মানিত করেছেন এবং মানুষকে মানুষ হিসেবে হিসাবে আল্লাহরুল আলমিন সর্বশ্রেষ্ঠ মখলুক হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন এটি আমরা আমাদের আলোচনার সূচনাতেই এ বিষয়ে দীর্ঘ বক্তব্য আমরা উপস্থাপন করেছি আজকে আমরা দেখব যে আল্লাহ রাবুরা আলমিন ইসলামের মধ্যে মানুষের এই সম্মান এবং মর্যাদা বিঘ্নিত হতে পারে সম্মানের হানি হয় এমন প্রতিটি কর্মকাণ্ডকে ইসলাম নিষিদ্ধ করেছে মানুষের সম্মানকে ইসলাম এতটা গুরুত্ব দিয়েছে প্রায়রিটি দিয়েছে মানুষের সম্মান রক্ষা করা মানুষের জন্য কর্তব্য এবং এটি হল মানুষের মৌলিক অধিকার এবং সেই সম্মান বিঘ্নিত হতে পারে তার প্রথম কাজ যেটা ইসলাম নিষিদ্ধ করেছে সেটা হলো আত্মানা আবুজ তানা আবুজ বিল আল তাল্লাহ নবী বলেছেন বুখারি শরীফ হাদিসবা আবুল মুসলিম ফুসুকুন কোনো মুসলমানকে কোনো মানুষকে মূলত এখানে শুধু মুসলমানই নয় শিবাবুল মুসলিম ফুসুকুন কটু বাক্য ব্যবহার করা গালি দেওয়া এটাকে ফিস বলে সাব্যস্ত করা হয়েছে এবং কোরআনে পাকের সুরতুল হজরাতের মধ্যে আল্লাহ পাক রবুল আলমিন বলেছেন আল কাব বিসমুল ফুসুক বা আদাল ইমান তোমরা কেউ একে অপরকে খারাপ উপাধিতে ডাকবে না খারাপ উপাধিতে ভূষিত করবে না যেই উপাধি মানুষের সম্মানকে নষ্ট করে যেই উপাধি মানুষের মর্যাদাকে বিঘ্নিত করে সেই ধরনের কোনো উপাধি কাউকে দিবে না এমন শব্দ দিয়ে কাউকে ব্যক্ত করবে না কাউকে আহ্বান করবে না এমন শব্দের দ্বারা কারো পরিচয় তুলে ধরবে না যে শব্দ যার অর্থ মানুষকে অসম্মানিত করতে পারে মানুষকে অপমানিত করতে পারে মানুষকে লজ্জিত করতে পারে যেমন তফসিলের কিতাবগুলোর মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় ওলামায় কালাম লিখেছেন যেমন কোনো ব্যক্তি অতিরিক্ত স্থূলকায় হওয়ার কারণে তাকে আমাদের যেরকম কথ্য ভাষায় মোটা মোটকা মোটকু ইত্যাদি খুব অসুন্দর শব্দে অথবা কোনো ব্যক্তি খুব শীর্ণকায় হলে তাহলে তাকে আরও বিপরীত শব্দ চিকনা ইত্যাদি এমন অসুন্দর শব্দের মাধ্যমে মানুষকে আখ্যায়িত করা হয় এভাবে নানা রকম মানুষের জন্য অসম্মানজনক যেটা মানুষের সম্মান এবং মর্যাদার পরিপন্থী এমন কোন শব্দ এমন কোন বাক্য মানুষের উপাধি হিসাবে ব্যবহার করতে ইসলাম নিষেধ করেছে ওরা আনে পাকের সুরাতুল হজরাতের মধ্যে আল্লাহ পাক এটিকে নিষেধ করেছেন এটি যেরকম নিষেধ ঠিক তেমনিভাবে মানুষের সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্য ইসলাম নিষিদ্ধ করেছে পরচর্চা পরনিন্দা কোন ব্যক্তির অনুপস্থিতিতে তার কোন বদনাম অথবা তার কোন সমালোচনা সেটা তার অনুপস্থিতিতে ব্যক্ত করা এটি হলো গিবত এবং এই গিবত হারাম কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রবুরা আর বলেছেন তোমাদের কেউ যেন একে অপরের গিবত না করে একে অপরের যেন তার পশ্চাতে নিন্দা না করে আই আল্লাহ রব্বুল আলমিন এই গিবতের এবং তার পশ্চাতে তার নিন্দা করাকে এত বেশি আল্লাহ রব্বুল্লাহ আলমিন অপছন্দ করেছেন এবং এটাকে এত ঘৃণিত একটি অপরাধ হিসেবে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন তোমাদের এটা পছন্দ করে মৃত ভাইয়ের গোস্ত খাবে মৃত ভাইয়ের গোস্ত খাওয়াটা যতটা নিন্দনীয় যতটা ঘৃণীত কোন মানুষের অনুপস্থিতিতে তার পশ্চাতে তার নিন্দাবাদ করাটা তার সমালোচনা করা তার বদনাম করা এটা ঠিক ওই রকমই জঘন্য অপরাধ বলে আল্লাহ করার সাব্যস্ত করেছে আবু রাজি আল্লাহ তালহু থেকে এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সাহি মুসলিমের হাদিস নবী আকরম সাল আলিহি আসাল্লাম জিজ্ঞাসা করলেন আতাদিবাহ তোমরা কি জানো গিবত কি জিনিস সাহাবা একরাম তাদের স্বভাব সুলভ জবাব দিলেন রসুলাল্লাহ আল্লাহ রসুলহ আলাম আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন তখন নবী আকরিম সাল আলাইহিহি আসাল্লাম গিবতের যে ডেফিনিশন গিবতের যে সংজ্ঞা তিনি ব্যক্ত করলেন সেটি হল জিকরুক আকরা তোমার ভাই তার তুমি এমন বিষয় তার পশ্চাতে বললে তার অনুপস্থিতিতে বললে যেটা তার কাছে ভালো লাগবে না এমন কোনো বিষয় তুমি তার অনুপস্থিতিতে আলোচনা করলে এটাই হলো কীবার সাহাবে একরাম প্রশ্ন করলেন্লাহ ইনকানি আমি যা বলছি যেই অপরাধের কথা বলছি সেটা যদি বাস্তব হয়ে থাকে সেটা যদি পারফেক্ট হয়ে থাকে আমি যা বলছি ঠিকই আমার ওই ভায়ের মধ্যে সেই অপরাধ সেই দোষ সেই ত্রুটি রয়েছে তবুও কি যদি তুমি যা বলছ এই দোষে যদি সে দোষী হয়ে থাকে এই অপরাধ যদি তার মধ্যে সত্যিকার অর্থেই থেকে থাকে তবেই তো এটি রিবত হলো ফকাত আর যদি সেই অপরাধ তার মধ্যে না থেকে থাকে তাহলে সেটা হবে বুহতান সেটা হবে মিথ্যা অপবাদ বুহতান এটি হল আরেকটি অপরাধ গিবত এটি হল আরেকটি অপরাধ ভিন্ন ভিন্ন দুটি অপরাধ এখানে হারাম বুহতানও হারাম কিন্তু এখানে আলোচনা চলছে গিবত নিয়ে আল্লাহ নবী বললেন যে তুমি তোমার ভাইয়ের যেই অপরাধের কথা বলছো যেই ত্রুটির কথা বলছো যেই দোষের কথা বলছো সেটি যদি তার মধ্যে থেকে থাকে প্রকৃত প্রস্তাবেই প্রকৃত অর্থেই বাস্তবিক পক্ষে যদি থেকে থাকে তবেই এটি হলো গিবত কাজে আমরা বুঝতে পারলাম গিবতের স্পষ্ট ব্যাখ্যা এটি আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যা এটি অন্য কারো দেয়া নয় সরাসরি সেই মুসলিমের হাদিস যে অনুপস্থিতিতে কারো পশ্চাতে তার ওই দোষ আলোচনা করা যে দোষ তার মধ্যে রয়েছে এটিকে গিবত বলা হয় তাহলে এই গিবৎ পরনিন্দা করলে মানুষের আত্মমর্যাদায় আঘাত লাগে এই জন্য ইসলাম এবং আল্লাহর কোরআন করা যেরকম হারাম কারো প্রতিহাসমূলক কোন শব্দের দ্বারা কাউকে আখ্যায়িত করা তুচ্ছ করা তাচ্ছিল্য করা এটিও ইসলাম হারাম করেছে কারণ তুচ্ছ করার দ্বারা মানুষের সম্মান এবং মর্যাদা হানি হয় আত্মমর্যাদায় আঘাত লাগে অপরকে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে এক দল আরেক দলকে কোন যুক্তিতে তাকে তোমরা তুচ্ছ করছো হতে পারে যে তুমি যাকে তুচ্ছ করছো তাচ্ছিল্য করছো সে তোমার চেয়ে নিকট বেশি সম্মানিত কোন নারী যেন না করে অবজ্ঞা না করে আসা হতে পারে যাকে তুচ্ছ করা হচ্ছে তাচ্ছিল্য করা হচ্ছে যাকে অবজ্ঞা করা হচ্ছে সে অবজ্ঞাকারী নির্চে তুচ্ছকারী নির্চে অনেক উত্তম আল্লাহ রবুরাহ আলমিনের কাছে হতে পারে কাজেই নিষিদ্ধ অন্য কারো তুচ্ছতাচ্ছিল অবজ্ঞা করা এটি নিষিদ্ধ কারণ এটা মানুষের সম্মান এবং মর্যাদাকে আঘাত করে ইসলাম মানুষের সম্মানকে রক্ষা করার জন্য খুঁজে খুঁজে দোষ বের করা কেউ ইসলাম হারাম করেছে আল্লাহর কোরআন বলছে তোমরা তাজাশুস করবে না তাজাশুস অর্থ হল যে কারো দোষ ত্রুটি সন্ধান করে করে বের করা খুঁজে খুঁজে তার দোষগুলো বের করে আনা প্রিয় দর্শক আমাদের বিরতির সময় আমরা এখন ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে আমরা আমাদের এই আলোচনার আমরা অব্যাহত রাখব বিরতির সময়টুকু আপনারা আমাদের সাথেই থাকুন আমি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথটিভি বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ আর আমার সত্যটা বলার দেখুন আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরুদ্ধে আগে বলছিলাম যে মানুষের সম্মান রক্ষা করার জন্য আল্লাহর আলমিন তাজসুস তথা মানুষের ছিদ্রান্বেষণ করা এটাকেও নিষেধ করে দিয়েছেন আল্লাহ বলেছেন ইজতে ফাইনব ইসমুন ওালা তাজসু তোমরা কারো ছিদ্রান্বেষণ করবে না হজরতে আবু হরে রদি আল্লাহ তালানহ থেকে হাদিস নবী আকরম সল্লাস বলেছেন ইয়াকুম ফুল হাদিস শত্রুতা করবে না পোষণ করবে না তোমরা সকলে ভাই ভাই হিসাবে সমাজে বসবাস করবে কি চমৎকার আহ্বান কি মানবিক আহ্বান আল্লাহর নবীর হাদিসের সকলেই ভাই ভাই হিসাবে সমাজে বসবাস করবে একজনের সাথে আরেকজনের শত্রুতা নেই সকলেই মুসাফির সকলেই পথ অতিক্রমকারী সকলেই এখান দিয়ে চলে যাচ্ছে। ক্ষণিকের তরে একজনের সাথে আরেকজনের এখানে দেখা অল্প সময়ের জন্য এখানে একসাথে বসবাস কাজেই কিসের জন্যে কার জন্যে কোন স্বার্থ রক্ষা করার জন্যে এই সময়ের ক্ষণিকের আরেকজনের সাথে এই দুনিয়া নামক এই যে মুসাফির খানা দুনিয়া নামক এই পরকালের পথযাত্রার সামান্য একটু বিশ্রাম এই বিশ্রামাগারে আমি কেন আরেকজনকে আঘাত করব আরেকজনকে কেন কষ্ট করবো আরেকজনের সম্মান আমি কেন হানি করব। এমনই এক উদার আহ্বান আল্লাহর কোরআন মানুষ যাদের সামনে উপস্থাপন করেছে প্রিয় দর্শক তাজসুস তথা মানুষের ছিদ্রানবেষণ করাকে ইসলাম যেভাবে নিষিদ্ধ করেছে ঠিক তেমনি ভাবে মানুষের সম্মান রক্ষা করার জন্য মানুষের সম্পর্কে খারাপ ধারণা সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়া কারো সম্পর্কে খারাপ ধারণা করা ধারণার ভিত্তিতে কাউকে খারাপ মনে করা কারো সম্পর্কে বদন খারাপ ধারণা করা এটাকে ইসলাম নিশ্চিত করে দিয়েছে পাক বলছে তোমরা ব্যাপকভাবে মানুষের সম্পর্কে অধিকাংশ ধারণা থেকে তোমরা বিরত থাকো বাদ জননি ইসমুন কেননা কিছু কিছু ধারণা এটাই বড় অপরাধ পাপ মানুষের সম্পর্কে খারাপ ধারণা করা এটা পাপ আল্লাহ বলেছেন হাদিস তোমরা মানুষের সম্পর্কে ধারণার ভিত্তিতে কোনো একটা স্ট্যান্ড গ্রহণ করবে না শুধু ধারণার ভিত্তিতে কারো ব্যাপারে কোনো বাজে স্ট্যান্ড গ্রহণ করতে নিষেধ করা হয়েছে বরং ধারণা যদি করতে হয় ভালো ধারণা করো কারো সম্পর্কে কোন প্রমাণ ছাড়া ভালো ধারণা করা যায় কিন্তু প্রমাণ ছাড়া খারাপ ধারণা করা নিষিদ্ধ এই জন্যে আল্লাহ নয় বলেছেন ইয়াকুমাসজন তোমরা ধারণার ভিত্তিতে কারো ব্যাপারে কোন খারাপ স্ট্যান্ড গ্রহণ করতে তোমরা বিরত থাকবে কারণ হাদিস কারণ ধারণা এটি হলো নিকৃষ্টতম মিথ্যা আকজাবুল হাদিস নিকৃষ্টতম মিথ্যা কথা হলো ধারণার ভিত্তিতে যে কথা বলা হয় ধারণার ভিত্তিতে যে অবস্থান গ্রহণ করা হয় যে স্ট্যান্ড গ্রহণ করা হয় সেটা সবচেয়ে নিকৃষ্টতম মিথ্যায় পর্যবেসিত হয় এই এটা অনিষেধ। নিষেধ প্রিয় দর্শক এভাবে একটার পরে একটা আলোচনা আল্লাহর কোরআনে পাকের মধ্যে করা হয়েছে যে সকল বিষয়গুলোকে আল্লাহর কোরআন নিষিদ্ধ করেছে জীবত করা নিষিদ্ধ করেছে বহুতান দেওয়া নিষিদ্ধ করেছে তাজাশুস তথা ছিদ্রানবেষণ করা নিষিদ্ধ করেছে মানুষের সম্পর্কে খারাপ ধারণা করা নিষিদ্ধ করেছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নিষিদ্ধ করেছে এবং মানুষকে খারাপ উপাধিতে ডাকতে মানুষকে নিষিদ্ধ করেছে যা কিছু মানুষের সম্মানকে আঘাত করে মানুষের সম্মানে বিঘ্ন ঘটায় কিছু ইসলাম হারাম করে দিয়েছে নিষিদ্ধ করে দিয়েছে তেমনি ভাবে মানুষের জীব দশায় শুধু নয় বরং মানুষের মৃত্যুর পরেও মানুষের সম্মানকে ইসলাম রক্ষা করার জন্য ইসলাম তৎপর থেকেছে এই জন্য মৃত্যুবরণ করার পর যতটা দ্রুত সম্ভব কোনো অযথা আনুষ্ঠানিকতার জন্য কালক্ষেপণ না করে গোসল দিয়ে তাকে জানাজা পরে তাকে দাফন করে দেওয়া এটি হলো সৃন্যাসম্মত পদ্ধতি এখানে অযথা কাল বিলম্ব করা নিষেধ কারণ অযথা কাল বিলম্ব করলে মৃত ব্যক্তির হানি হতে পারে তার দেহ ফুলে যেতে পারে ফেটে যেতে পারে তার দেহের মধ্যে বিকৃতি আসতে পারে আল্লাহ একবার আল্লাহ রব্বর আলমিন তার এই সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর সবচেয়ে প্রিয়তম প্রিয়তমাকলুক মানুষের মৃত দেহকে আল্লাহ রব্বর আলমিন বিকৃত অবস্থায় দেখতে চান না বরং চান যে মানুষের এই দেহ মৃত্যুর পরে বিকৃত হয়ে যাওয়ার আগেই ফুলে ফেটে যাওয়ার আগেই যেন তাকে সুন্দরভাবে সম্মানজনকভাবে তাকে তার চিরস্থায়ী যে ঠিকানা তার যে মাটির ঘর সেই ঘরে যেন তাকে পৌঁছে দেওয়া হয় কাজেই ইসলামের বিধান মানুষের সম্মান রক্ষা করেছে হাইয়ান বা মাইয়তান জীবোদ্দশায় যেমন তার সম্মান নিশ্চিত করেছে তার মৃত্যুর পরেও তাকে দ্রুত দাফন করার মাধ্যমে তার সম্মান নিশ্চিত করার ব্যবস্থা করেছে মৃত্যুর পরেও তার প্রতি সম্মান রক্ষা করার জন্য নবী আকরম সাল আলী বলেছেন মৃত্যুর পরে যেন কোনো মানব দেহের উপর অতিরিক্ত কোনো তার উপরে চাপ না দেওয়া হয় তার উপরে আঘাত না করা হয় নবীর হাদিস আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ আলহিহ্লাম বলছেন কাসরু আজমিল নবী করিম সল্লাহ আলহিহ্লাম বলছেন মৃত ব্যক্তির হাড্ডি হাড় এটা মৃত্যুর পরে ভাঙা এটা কাকাশ্রী হাইয়ান এটা জীবন্ত মানুষের হাড় ভাঙার মতোই তার জন্য কষ্টদায়ক এবং এটা সেই গণ্য করা হয়েছে আবু দাউদ এবং ইবরে আজাদ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে মানুষের শুধু জীবদ্দশায় নয় বরং তার মৃত্যুর পরেও তার সম্মান এবং তার মর্যাদা রক্ষা করার জন্য ইসলাম তৎপর থেকেছে এইভাবে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যা যা কার্যক্রম যে সকল বিষয়ে মানুষের সম্মান মানুষের মর্যাদার পরিপন্থী সব কিছু নিষিদ্ধ করে হারাম করে ইসলাম মানুষের সম্মানের ঊর্ধ্ব তুলে ধরেছে এবং মানুষের সম্মান নিশ্চিত করার জন্য চেষ্টা করেছে তাহলে ইসলাম প্রদত্ত মানুষের মৌলিক অধিকার যেটি আমরা এখানে আলোচনা করলাম বেশ দীর্ঘ আলোচনা হাক্কুল কারামাহ মানুষের সম্মান এবং মর্যাদার অধিকার তৃতীয় যে মৌলিক অধিকার ইসলাম মানুষের জন্য নিশ্চিত করেছে সেটি হলো হাক্কুল হরিয়াহ মানুষকে ইসলাম মৌলিক স্বাধীনতা প্রদান করেছে নবী অকরম সাল আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এক হাদিসে কুদ্সি এরশাদ হয়েছে যেখানে মানুষের স্বাধীনতা বিঘ্নিতকারী পদক্ষেপকে অত্যন্ত কঠোর ভাষায় নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ আল্লাপাক রব্বুলা আলমিনের পক্ষ থেকে হাদিসে কুদ্সির মধ্যে ঘোষণা করা হয়েছে সালা সাতুন আনা হাসমহামা তিন ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং আমি রব্বর আরামতের দিন বাদী হব তার বিরুদ্ধে আমি স্বয়ং নালিশ দায়েরকারী হব তার মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি রজুলন বা আহররান। ওই ব্যক্তি যে কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে দিল ফাখালা সামানাহ তার স্বাধীনতাকে হরণ করে তাকে গুলাম হিসাবে তাকে কৃত দাস দাসী হিসাবে বিক্রি করে দিয়ে সে নিজে তার অর্থ সম্পদ ভক্ষণ করল তার মূল্য ভক্ষণ করল আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন কেয়ামতের দিন আমি তার বিরুদ্ধে বিচার দায়ের করব নালিশ দায়ের করে এই অপরাধের তার কাছ থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব। প্রিয় দর্শক এভাবে মানুষকে দাসত্বের শৃঙ্খলেও আবদ্ধ করা আল্লাহ আল্লাপাক রব্বুল্লা আলমিন এর বিরুদ্ধে এত কঠোর ঘোষণা আল্লাহ দিয়েছেন এতে আমরা বুঝতে পারি মানুষের স্বাধীনতা ইসলামের নিকট কতটা বেশি মূল্যবান এজন্যই ইসলাম মানুষকে স্বাধীন দেখতে চায় মানুষকে ইসলাম কৃত দাস পরাধীন দেখা এটা ইসলামের প্রত্যাশা নয় বরং ইসলাম বিভিন্নভাবে মানুষের এই স্বাধীনতা মানুষের যে ফিতৃ তার যে স্বভাব চাহিদা স্বাধীন সত্তা সেই সত্তাকে ইসলাম জাগ্রত করতে চেয়েছে এবং মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্যে ইসলাম বিভিন্ন ক্ষেত্রেই পদক্ষেপ নিয়েছে আমরা জানি যে ইসলামের পূর্ব যুগ থেকেই একটা এই সিস্টেম একটা পদ্ধতি প্রচলিত ছিল পৃথিবীতে যে মানুষ বিভিন্নভাবে যুদ্ধবন্দী হিসেবে নানাভাবে বংশ পরম্পরায় কৃতদাস দাসী হিসেবে মানুষেরই একটি প্রজন্ম মানুষের একটি শ্রেণী তারা আরেক শ্রেণীর মানুষের অধীনস্থ থাকত যারা তাদের মালিক হিসেবে সাব্যস্ত হতো আর এরা তাদের কৃতদাস দাসী হিসেবে সাব্যস্ত হতো ইসলাম পর্যায়ক্রমে এই দাস প্রথাকে বিলুপ্ত করার জন্য ইসলাম নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছে এবং মানুষকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য ইসলাম নানাভাবে পদক্ষেপ নিয়েছে উদ্বুদ্ধ করেছে জাহেলিয়তের যুগে ইসলাম পূর্ব যুগে মানুষের মধ্যে দাসত্বের নানা ওয়ে ছিল বিভিন্নভাবে মানুষ মুক্ত স্বাধীন মানুষ দাস দাসীতে পরিণত হতো ইসলাম সমস্ত দাসত্বের প্রথাকে রহিত করে দিয়ে দুটি দাসত্বের প্রথাকে শুধুমাত্র সামাজিক একটি ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য দুটি প্রথাকে ইসলাম স্বীকৃতি দিয়েছিল মেনে নিয়েছিল একটি হলো রিকুল হার্ব আর একটি হল রিকুল ওয়ারাসা একটি হলো প্রজনন সূত্রে জন্মসূত্রে যারা দাস দাসী তাদের দাসত্ব আর যুদ্ধের মাধ্যমে পরাজিত যারা তারা বিজয়ীদের কাছে দাসী হিসেবে বন্দী হওয়া এই দুটি প্রসেস ছাড়া আরও বিভিন্নভাবে মানুষ মানুষকে বিভিন্ন ক্ষেত্রে জোর করে নানাভাবে চিন্তাই করে তুলে এনে নানাভাবে মানুষ মানুষকে দাস হিসেবে ব্যবহার করত। দাসে পরিণত করত সেই সকল দাস প্রথাকে ইসলাম বাকি সকল প্রথাগুলোকে সকল পদ্ধতিগুলোকে ইসলাম এটাকে প্রত্যাখ্যান করেছে এবং শুধুমাত্র রিকুল হাব আর হলো রিকুল ওরা এই দুটি দাস শৃঙ্খলের দাসত্বের নিয়মকে ইসলাম অব্যাহত রেখেছে কাজই এভাবে সর্বপ্রথম ইসলাম মানুষকে দাসত্বের হাত থেকে মুক্ত করার জন্য দাস প্রথার যে উদ্ভাবন সেখান থেকেই ইসলাম মানুষকে সংকোচন করেছে যাদের পৃথিবীতে আস্তে আস্তে দাস দাসীর হার কমে যায় সংখ্যা যেন কমে যায় আরও কিছু পদক্ষেপ ইসলাম গ্রহণ করেছে যার মাধ্যমে পর্যায়ক্রমে ইসলাম দাসত্ব থেকে মানুষকে পরিপূর্ণ মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে আজকে আমাদের সময় শেষ আমরা এখানেই ইতি টানব পরবর্তী পর্বে আমরা এই একই বিষয় নিয়ে আমাদের আলোচনা অব্যাহত থাকবে সেই পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ওসলাল আলব ইমি ওয়াল আলহি ওম তসলিমা ওয়সালাম আলিকুম রহমতুল্লাহ وَلَا هُمْ يَحْزَنُونَ السلام عليكم وَالَيْكُمْ سَلَام السلام عليكم <تصفيق>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 সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ ব্যাংক বার্মিংহামে কম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য আই বি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোডাউড তিন জি বি আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিসি ডট টিভি পিস টিভি মানবতার সমাধান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 बृहस्पतिवार रत साढ़े सातट पुनः सम्प्रचार सकाल साढ़े नटाय बांगलेशे डी टी बांगलाय